السلام ورحمة الله <تصفيق> <تصفيق> <تصفيق> <الحمد> رب والصلاة والسلام على المبعوث رحمة وعلى প্রিয় দর্শক বৃন্দ আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি التوحيد এর ধারাবাহিক দাস শোনার জন্য এর ধারাবাহিক দর্শে গত আমরা শুনেছি আজকে আমরা শুনবো ইনশা আল্লাহ আঠাইশতম দর্শে আমরা কতগুলি বিষয় নিয়ে আলোচনা করেছি বেশিরভাগ বিষয় ছিল কবর কেন্দ্রিক মানুষ কিভাবে আজকে কবরকে কেন্দ্র করে সের লিপ্ত হচ্ছে আল্লাহ সবহানা হতলা তাও হেদ থেকে বিচ্যুত হচ্ছে সে প্রসঙ্গে আমরা কোরআন ও হাদিসের আলোকে কিছু আলোচনা করার চেষ্টা করেছি এ পর্যায়ে আমরা কবর কেন্দ্রিক আরও কিছু আলোচনা গত বৈঠকে আমরা সম্পন্ন করতে পারিনি সর্বশেষে যে বিষয়টি আমরা আলোচনা করছিলাম তা হলো কবর জিয়ারত সম্পর্কে কবর জিয়ারত সেটি শরীয়ত সম্মত একটি আবাদত আল্লা রসুল সাল্লাম কবর জিয়ারতের অনুমতি দিয়েছেন উৎসাহ দিয়েছেন কিছু বর্ণনা করেছেন তিনি বলছেন তোমাদেরকে আমি কবর জিয়ারত থেকে নিষেধ করেছিলাম এখন তোমরা জিয়ারত করো কারণ কবর জিয়ারত আখেরাতকে স্মরণ করে দেয় প্রিয় বন্ধুরা অপরদিকে দেখা যায় যে কবর জিয়ারতকে কেন্দ্র করে আজকে আমরা অনেকেই সেরকেও লিপ্ত হচ্ছি এই জন্য এক্ষেত্রে আমরা স্পষ্ট করে বলতে চাই যে কবর জিয়ারত হলো তিন প্রকার এক প্রকার হলো জিয়ারা শের কিয়া শের কি কবর জিয়ারত কবর জিয়ারত করতে গিয়ে কেউ যদি বহু দূর দেশ থেকে কবর জিয়ারত করতে আসে সেটি নিষেধ এমনইভাবে কবর জিয়ারত করতে গিয়ে মৃত ব্যক্তির কাছে যদি কেউ আবেদন নিবেদন শুরু করে দেয় মৃত ব্যক্তির কাছে কেউ যদি সেজদায় পরে যায় মৃত ব্যক্তি কিছু দেওয়ার অধিকার রাখে এ ধরনের মানসিকতা নিয়ে যদি তার কাছে চাইতে শুরু করে তাহলে এ জিয়ারত হলো জিয়ারা শিরক এটি অবশ্যই হারাম মানুষকে ইসলাম থেকে এ জিয়ারত এ ধরনের কবর জিয়ারত ইসলাম থেকে বের করে দেয় দ্বিতীয় প্রকার জিয়ারা বেদ ইয়া कबर जियारत बेदति पर कबर जियारत करते गन रकम अवस्थान ग्रहण जेड़तर निर्दिष्ट दिन समय इत्यादि धार्ज करिए समय बार बार जावा इत्यादि जिसम कर्मगल बेदाती बेदायती पर कबर बेदा जियारत जेटी इसलमे निषिद्ध हरामज ने तृत्य प्रकार জিয়ার আতুন সন্নি আতুন শরীয়ত সম্মত জি জিয়ারত শরীয় সম্মত কবর জিয়ারতের কয়েকটি দিক প্রথম হলো শুধু কবর জিয়ারতের উদ্দেশ্যে দুর্দেশে সফর করবে না বরং কোথাও গেলে সেখানে পার্শ্বে যদি কবর থাকে সেই কবর জিয়ারত করতে পারে দ্বিতীয় হলো কবর জিয়ারতের জন্য প্রথমে গিয়ে সেখানে যে সালাম রয়েছে আসসালাম আলাইকুম দিয়ারি মিনাল মিনীনা মিনাদ ইত্যাদি যেগুলি দোয়া হাতে প্রমাণিত রয়েছে সেই দোয়া এর মাধ্যমে সালাম প্রদান করবে এবং এরপর সে ইচ্ছা করলে একাকিভাবে হাত তুলেও সে মৃত ব্যক্তিদের জন্য আল্লাহ আল্লা সুবাহানু হাত কাছে তাদের কল্যাণে সেই নিজের কল্যাণে আল্লাহ সু হানু হাত আল্লাহর কাছে দোয়া করতে পারে তৃতীয় বিষয় সেই সালাম দোয়া বা দোয়া করার পূর্বে কোনো কোরআন তেলাওত করবে না অমুক সোরা অমুক ইত্যাদি এতবার এতবার এই করবে না সুচুর্থ বিষয় এই সমস্ত জিয়ারতের জন্য কোনো নির্দিষ্ট সময় কোনো নির্দিষ্ট দিন ও পদ্ধতি ধার্য না করে এভাবেই জিয়ারত করা এটি হল শরীয় সম্মত জিয়ারত যে জিয়ারতের মাধ্যমে নিজে উপকৃত হবে কবরবাসীরাও উপকৃত হবে মেয়েদের জিয়ারতের ক্ষেত্রে আমরা গত বৈঠক যাহাদৃষ্টি শুনেছি আল্লাহ রসুল সাল আলি হোসাল্লাম बसि बेसि कबर जेारत कारिणी के लान करके बोझा जा मेरे कबर जेहारत ठीक नब्जे क्योंकि मेरे जेत करना से प्रथम हल कबर जेहारत कबर जेड़त उद्देश्य बार होना द्वितीय हलो कबर जेदारत समय तरा कान्न का इत्यादि भेगे पड़े ना तय कबर जेवारत करते समस्त फेतना इत्यदिर आशंका देखा दीतेगुली से मुक्त थकों तिषय शुद्ध कबर जेारत उद्देश्य ही नदी कोबरस्थान पास दिए अतिक्रम कर मृत व कबरबासी जो सालाम नियम से सालाम माध्यम से कबर जयरत करके अतिक्रम कर चले जाए करते कबर जयारत उद्देश्य ही निर्दिष्ट बर हवा সেটি নেদের জন্য উচিত নয় ওল্লাহ আলম প্রিয় দর্শক বৃন্দ আসুন আমরা আজকে এ দর্শ আজকের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ও সে বিষয়টি হচ্ছে লেখক রাহেমহল্লা যে অধ্যায় পেঁধেছেন বাইশতম অধ্যায় বাবু মাজা আফি হেমায়াতি আল মুস্তফা সাল সাল্লাহ আলী ওসদ্দিহি খুল্লা তরিকিন ইয়াসেল ইলা লেখক রাহে মহল্লা তিনি অধ্যায় বেঁধেছেন মোহাম্মদ সাল্লাম তিনি তাওহীদের বিষয়টাকে কত গুরুত্ব দিয়ে তিনি সংরক্ষণ এবং শেরকের দিকে পৌঁছাবে এমন যতগুলি পথ রয়েছে সবগুলিকে তিনি বন্ধ করার চেষ্টা করেছেন আসলে এই প্রকৃতপক্ষে নাবিরাসুলদের যে উদ্দেশ্য যে কর্মসূচি দিয়ে আল্লাহ মানুষকে বাধা দেওয়া আল্লাহ রাবুল্লাহ আলমিনের ছত্রিশ নম্বর আয়তে বলছেন প্রতিটি উম্মাতের কাছে রাসুল প্রেরণ করেছেন এ দায়িত্ব দিয়ে যে আনে আবুদুল্লাহ একমাত্র আল্লাহ সবাহন হ তাল তোমরা আবাদত করো এ দাওয়াত দিবে তারা এই আহ্বান জানাবে এই নির্দেশনায় দিবে এটি হলো তাও হেদের নির্দেশনা দ্বিতীয় হলো ওয়সানিবুত তাগত এবং তোমরা তাগুত থেকে শের থেকে সম্পূর্ণভাবে বিরত থাকো এ হলো দ্বিতীয় বিষয় লেখক রহমল্লাহ আশা করবো সে আলোকেই তিনি এ অধ্যায় বেঁধেছেন এবং রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম অন্যান্য রসুলদের চেয়ে তিনি আরও এই বিষয় খুব গুরুত্ব দিয়েছেন তাই লেখক রহমহল্লা তিনি অধ্যায় বেঁধেছেন যে রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম তিনি তাওহীদের বিষয়টিকে রাসুল সাল্লু আলী হাসাল্লাম তিনি তৌহিদের দিকটিকে এতভাবে গুরুত্ব দিয়ে তিনি সংরক্ষণ করেছেন এবং যে সমস্ত পথে মানুষেরকে লিপ্ত হয় সেই পথগুলিকে রাসুল সাল আলী ওসাল্লাম বন্ধ করে দিয়েছেন লেখক রাহিমহল্লা অধ্যায় বেঁধে তিনি এখানে একটি আয়াত নিয়ে এসেছেন এবং কয়েকটি হাদিস তিনি উল্লেখ করেছেন আসুন আমরা সে আয়াত ইস একটু ভালোভাবে شنبو، أبنقو أبول أبتكر بو اللّا رب العالمين بلسين لقد جاءكم باءكم رسول من أنفسكم عزيز عليه ما عنيتم حريس عليكم بالمؤمنين رؤوف الرحيم اللّا رب العالمين بلسين لقد جاءكم رسول من أنفسكم تماتر نجد دير तुम्हारे मध्य थे तुम्हारे रसूल एसिजिमा जो विषयगुली तुम्हारा खूब कठिन मन करो से विषयगे खूब स्नेहशीलयी तुम्हारे जन कष्ट तुम्हारा जन कष्ट ना पड़ो कष्ट सम्मुखीन ना हेजे से विषयगल खूबई आजीज स्नेहशील तुम्हारे তোমাদের তিনি কোনো কষ্ট চান না আল্লাহ রবীন্দন আল্লাহ রবীন্দ্রা আল্লাহ রবীন্দিন তিনি চান যেটি কঠিন সেটি কখনো চান না আল্লাহ রবাহ আলমিন তিনি বলেন ইউরিদুল্লাহ বিকুমুল আল্লা রাবুল্লা আলমিন তোমাদের জন্য যেটি সহজ সেটি তিনি ইচ্ছা করেন আর যা কঠিন অসাধ্য তা কখনো ইচ্ছা করেন না বরং অন্য বলছেন আল্লাহ রাবুলি আলামিন তোমাদের কারো কোনো ব্যক্তির সাধ্যের বাইরে তার উপর কিছু চাপাই দেন না মূলত এটি ইসলামের একটি অন্যতম বৈশিষ্ট্য সেই বিষয়গুলিতে তিনি তোমাদের প্রতি খুব আইসার বলছেন কোনো বিষয়ে যদি আল্লাহ রাসুল সাল আলী হোসাল্লামকে দুটি অপশন দেওয়া হয় যে কোনো একটি গ্রহণ করার জন্য আল্লাহ রসুল সালি হোসালা সে দুটির মধ্যে সবচেয়ে যেটা সহজ যেটা হালকা সেটাই আল্লাহ রসুল নির্বাচন করেন সেটাই তিনি গ্রহণ করেন নিজের জন্য এবং নিজের জন্য মা আলম ইসমা যদি সেটা অপরাধের বিষয় না হয়ে থাকে গুনাহের বিষয় যদি না হয়ে থাকে আল্লাহ রবীন্দিন এরপরে বলছেন হারিস এবং তোমাদের কল্যাণের ক্ষেত্রে তিনি হলেন হ্যারিস আকবার। আল্লাহ রসুল সাল আলিহাল্লাম তিনি তার উম্মাতের কল্যাণের জন্য সব সময় তিনি সব সময় তিনি যেন উম্মাতের কল্যাণে কামনা করছেন সেটি শুধু দুনিয়াতে নয় বরং দুনিয়া ও আখেরাত সর্বদায় সর্বক্ষেত্রে যেমন আল্লাহ দোয়ার সুযোগ রয়েছে যেগুলি আল্লাহ রাবুল্লাহ আলামিন কবুল করেন ফিরিয়ে দেন না আর সকল নবীগণ তারা পৃথিবীতেই সেই দোয়াগুলি শেষ করে দিয়েছেন আমি আমার দোয়াকে সঞ্চয় করে রেখেছি আখেরাতের জন্য সেটাই হলো আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে তার হেদ পন্থীদের জন্য রাসুল সালের সুপারিশ বলছেন খুবই আকাঙ্ক্ষী তোমাদের কল্যাণের জন্য তিনি খুব আকাঙ্ক্ষী রাহিম আর রাসুল আলী হোসাল্লাম তিনি হলেন মমিনদের রাহিম। মমিনদের প্রতি খুব ওই স্নেহশীল মমিনদের প্রতি খুব দয়াশীল মায়াশীল আল্লাহ তাকে প্রেরণাই করেছেন রহমত বিশ্বের জন্য তাকে করেছেন তাই কিভাবে তিনি মমিনদের প্রতি রাহিম হবেন না যার জন্যই আল্লাহ রসুল সাল আলী সাল্লাম তিনি মমিনেরা যেন কখনো তাউহিদ থেকে বিচ্যুত না হয় সে তাউহিদের বিষয়টি তিনি গুরুত্ব সহকারে দেখেছেন এবং অবিনেরা যেন শেরকে লিপ্ত হয়ে জাহান্নামে না যায় যান্নাত থেকে বঞ্চিত না হয় এজন্য তিনি সকল প্রকার শেরকের পদগুলিকে বন্ধ করে দিয়েছেন বন্ধুরা আল্লাহ রসুল সাল আলী সাল্লাম এর পক্ষ থেকে একটি প্রসিদ্ধ গুরুত্বপূর্ণ হাদিস যেটি আমরা আগেও শুনেছি কয়েক দর্শে প্রসিদ্ধ সাহাবি আবু হরাই রা রদিয়াল্লাহ তালহু তিনি বর্ণনা করছেন সেই হাদিসেই লেখক রাহমহ এখানে নিয়ে এসেছেন আবু বলেন প্রমাণিত রসুল সাল্লাম বলছেন তোমরা তোমাদের বাড়িঘরগুলিকে কবরে পরিণত করো না তোমাদের ঘরগুলিকে কবরে পরিণত কর না বাড়িঘরকে কবরে পরিণত করা অর্থাৎ বাড়িঘরে সলাৎ বর্জন করা কোরআন তেলাওত বর্জন করা অশান্তির জায়গা হিসাবে বানায় নেওয়া ইসলামে কবরস্থানে গিয়ে সলাৎ আদায় করা নিষিদ্ধ কবরস্থানে গিয়ে কোরআন তেলাওত করা নিষিদ্ধ সেই দৃষ্টিকোণ থেকে তিনি বলছেন যে তোমাদের বাড়িঘরগুলিকে তোমরা কবারে পরিণত করো না বাড়িঘরে তোমরা কোরআন তলাওত করো বাড়িঘরে তোমরা সালাত আদায় করো সালাতের ক্ষেত্রে মেয়ে যারা মেয়েদের জন্য তারা ফরজ নফল সব আদায় করবে যদিও তাদের মসজিদে ফরাজ আদায় করার সুযোগ রয়েছে আর পুরুষ যারা তারা মসজিদে ফরাজ আদায় করবেন আর বাড়িতে নফল যেগুলি সন্ন্যাদ যেগুলি সেগুলি রাসুল সাল্লামের সুন্নতের আলোকে বাড়িতে আদায় করা যাবে রাসুল সালিসহ আফদাল মিনাল মসজিদে একজন মানুষ তার নামাজ বাড়িতে পড়াটা হলো উত্তম ফরজ ব্যতীত মসজিদ ছাড়া অতএল তখন কবরা তোমরা তোমাদের বাড়িগুলিকে কবরেও ঘরগুলিকে কবরে পরিণত করো এর দুটি দিক রয়েছে একদিক হলো সুতরাং ঘরগুলিতে কি করতে হবে আবাদত করতে হবে আর কবরগুলিকে আপাদতের স্থান বানানো স্থান বানানো যাবে না এই জন্য বলছেন ওয়ালা তাজে আলু কবরি ঈদা আমার কবরকে তোমরা ঈদ আনন্দ উদযাপনের স্থান হিসাবে নির্ধারণ করে নিও না ঈদ সাধারণত আরবি ভাষায় ঈদ বলা হয় কোন নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে সমবেত হওয়াটাকে ঈদ বলা হয় আরবি ভাষায় তো সেই নির্দিষ্ট সময় কেউ নির্ধারণ করে নেয় এবং আর সমবেত হয় সেখানে এটার নামই হলো ঈদ এইভাবে আল্লাহ রসুল সাল্লাহাম তার কবর শুধু নয় বরং সকলের কবরে এভাবে জেয়ারত করা নিষিদ্ধ আল্লাহ রসুল সাল্লাম আরো বলেন সল্লো আলাইয়া তোমরা আমার উপর সলাৎ পেশ করো সালা থাকুম তবলুগোন যেখানে থাকো না কেন তোমাদের যে সালাত সেই সালাদ আমার কাছে পৌঁছে যায় আল্লাহ রসুল সাল আলী হোসাল্লামের উপর সলাাত কিভাবে পেশ করব আল্লাহ রসুল সাল্লাহামের উপর দরুদ পরা সর্বোৎকৃষ্ট দরুদ যেটি সেটি হলো আল্লাহ আল্লাহ মুহাম্মদ খেমা সাল্লা আলাহ ইব্রাহিম আপনার উপর সালাম পেশ করাটা তো আমরা জানি কিন্তু সালাদ কিভাবে পেশ করবো তখন আল্লাহ রসুল সাল্লাম এটা শিক্ষা দিলেন সমাজে আরো আমরা কতগুলি মন গড়া দরুদ তৈরি করে নিয়েছি যেগুলি মাঝে অবশ্য মূলত আল্লাহ রাবুল্লাহ আলমিনের সাথে আমরা সালাম এটি কয়েকদিক দিয়ে ঠিক নয় প্রথম বিষয় হলো আল্লাহ রসুল সাল্লা বলেন তোমরা যেখানেই থাকো না কেন সেখান থেকেই তোমাদের সালাদ পেশ করা আমার কাছে পৌঁছে তাহলে অন্যকে দিয়ে পাঠানোটা আল্লাহ রসুল সাল্লাহাম বলেন নাই আল্লাহ রাসুল সালামের সুন্ন বিরোধী এক দুই নাম্বার আমরা যখন মানুষের দ্বারা সালাম পাঠাই তো সেই মানুষের দ্বারা সালাম পাঠানো সেটা উত্তম না আমার সালাম এখান থেকে আল্লাহর নাগণ নিয়ে যাবেন সেটা উত্তম কোনো সন্দেহ নাই আমার সালাত সালাম আমি পৃথিবীর যেখানেই থাকি না কোন সেখান থেকে ফেরস্তারা আল্লাহর ফেরস্তারা নিয়ে যাবেন সেটাই হল উত্তম আল্লাহ রাসুল সাল্লাহ সালাম উন্নয় বলেন তিনি আরেকটি বর্ণনা নিয়ে এসেছেন যেটি আলী বিন হুসাইন হতে বর্ণিত আল্লাহন হুসাইন রাহুর ছেলে আলী থেকে বর্ণিত তিনি বলছেন যে একজন ব্যক্তি রাসুল সাল আলী হোসালামের কবরের কাছে পার্শ্ব একটা ছিদ্র ছিল সেখানে আসত ফয় এবং সেখানে প্রবেশ করে সেই ছিদ্রে সেখানে আল্লাহর কাছে দোয়া করত সে ফু আলী হুসাইন তাকে নিষেধ করলেন দেখে ওকালা বললেন আল্লাহ আলী হোসাল্লাম জেনে আমি তোমাদেরকে হাদিস শোনাচ্ছি আমি আমার পিতা হোসাইন তিনি আমার দাদা আলী তিনি আল্লাহ রসুল সাল আলী হুসাল্লামের কাছ থেকে বর্ণনা করছেন তিনি বলেন আমার কবরকে তোমরা ঈদে পরিণত করো না তোমাদের ঘরগুলি কেউ কবরে পরিণত করোনা তসলিমি আই না কুন্তুম তোমরা যেখানে থাকো না কেন সেখান থেকে আমার সাল্লা সালাম পেশ করে আমার কাছে সেগুলি পৌঁছে যায় যার ব্যাখ্যা স্বরূপ আগে বললাম অন্য হাদিসে এসেছে যেটি রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম বলেন যে আল্লাহ রবী আলমিনের একদল নির্দিষ্ট ফেরেস্তা রয়েছেন যারা পৃথিবীর বুকে বিচরণ করছেন আল্লাহ রসুল সালামের তার কাছে আল্লাহ আল্লাহর সাল্লাহ আলী হোসাল্লামের কবরে যদি এটা না জায়েজ হয় সেখানে বসে দোয়া করা সেখানে বসে আবাদত করা তাহলে পৃথিবীতে কার কবরের কাছে বসে দোয়া করা কার কবরের কাছে বসে আবাদত করা জায়েজ হবে প্রিয় বন্ধুরা असली अल्लाह रसुल्लाह आलीम कत कठिन भाव शेर प्रतिबद्ध कर दिखे पीब सकल पदगल के दी ए कतगुली शिक्षा रहा एक जिने संक्षिप्त प्रथम लेखक रहल्लाम आल्ला रसुल्लाद के संरक्षण कर विषयद के খুব কঠিনভাবে গুরুত্ব আরোপ করেছেন দূরে রেখেছেন ওয়াদেহী ওয়ারিহি আর জানলাম যে আল্লাহ রাসুল সাল্লাম তিনি একজন নিষ্ঠুর শাসক হিসাবে এসে আমাদেরকে আমাদের রাসুল হিসাবে আসেন নাই বরং তিনি এসেছেন আমাদের জন্য অত্যন্ত আমাদের কল্যাণকাঙ্ক্ষী এবং আমাদের জন্য তিনি দয়াশীল মায়াশীল سالام دعا سالام دیہم آدمی جائگا نئے اللہ رسول صلی اللہ سالات سلام پیش کر বিভিন্ন কাউকে দায়িত্বশীল করারও নিয়ম নয় নিয়ম হলো সেগুলি ফেরনে পেশ করবেন পৌঁছাবেন আমরা যেখান থেকে পেশ করি না কেন আসুন আমরা আল্লাহ থেকে শিক্ষা নিয়ে আমরা যেন তৌহিদের উপর প্রতিষ্ঠিত হতে পারি শের থেকে মুক্ত হতে পারি আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন ধন্যবাদ আপনাদের সকলকে যারা মনোযোগ সহকারে আলোচনা শুনছেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহি ও বারাকাত